Allah, Manu Oh, you believe, give charity For the pleasure of Allah The pleasure of Allah Oh, you who believe, read the Qur'an Every night of Ramadan Night of Ramadan Welcome, O oh Ramadan It is Ramadan It is Ramadan Priyo Muslim, ebono Muslim, bhaiyo bonera Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu আমাদের স্রষ্টা আল্লাহতালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যা ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক রমজান পবিত্র কোরআনের মাস পর্ব দুই ড জাকির আলাইকুম বারাকাতু বারাকাতু। আজকে টপিকের দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা কোরআন আর রমজান সম্পর্কে অনেক কিছু জেনেছি তবে এই টপিকের উপর এত বেশি প্রশ্ন সেই জন্য এটা দ্বিতীয় পর্ব করেছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হল আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে পবিত্র কোরআনের এমন কোন আয়াত বা এমন কোন সুরা কি আছে যেটা এই পবিত্র রমজান মাসে পাঠ করলে আমাদের জন্য অনেক উপকার হবে এরকম অনেক আয়াত আছে সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোন আয়াত পাঠ করেন অবশ্যই সব পাবেন তবে কিছু আয়াত এবং সুরা আছে যেগুলোর কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিশেষভাবে বলেছেন এগুলো উপকারিতা আরো বেশি যেমন ধরেন এই হাদিসটা আছে মুসলিমে খন্ড নাম্বার দুই বুক অফ সালাহাদিস নাম্বার এক আমাদের সাতশো নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একরাতে রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে একজন সাহাবা বললেন একরাতে রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা কিভাবে সম্ভব নবী তখন বললেন বড়ো কুল হয়লাহ আহাদ মানে সুরা খাস অধ্যায় নাম্বার একশো কারণ এটা কোরআনের এক তৃতীয়াংশ যদি আপনি পড়েন সুরা ইখলাস অধ্যায় নম্বর ১১২ বারো আয়াত এক থেকে চার মাত্র চারটা আয়াত এটা পড়লে ধরা হবে কোরআনের এক তৃতীয়াংশ পড়েছেন আরও একটা হাদিস আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চারশো এই হাদিসটাকে সহি বলেছেন শেখ আলবাণী তার সিলসিলা আলসাহাতে হাদিস নম্বর পাঁচশো উননব্বই আমাদের প্রিয়নবী মামসু ইসলাম বলেছেন যদি কেউ পাঠ করে সুরাই খ্লাস দশ বার সে নিজের জন্য বেহস্তে একটা ঘর নির্মাণ করল যদি কেউ পাঠ করে সুরাই খ্লাস কুলহল আহাত দশ বার তাহলে সে বেহস্তে একটা ঘর পাবে এছাড়া আরও একটা সই হাদিস আছে তিরমিজিতে হাদিস নম্বর দুই হাজার বলা হয়েছে যে দুটো সুরা সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছে তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য তার মানে মোয়াদা তিন শেষ দুটো সুরা অধ্যায় নম্বর একশো সেটা হচ্ছে সুরা ফালাক এবং অধ্যায় একশো চোদ্দো সুরা নাস নাজিল হয়েছে মানুষকে শয়তান থেকে রক্ষার জন্য আর সুরা দুটোকে বলা হয় মহাউষ এছাড়া আরও একটা সহিহাদিস আছে তাবরানিতে খণ্ড নম্বর আট বুক অব ভার্চুয় অফ দ্য কোরআন হাদিস নাম্বার সাত এই হাদিসটা আরও আছে সিলসিলাল সেহেয়াতে হাদিস নাম্বার নয়শো সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজনামাজের পরে তাহলে তাকে বেহেস্তে প্রবেশে বাধা দেওয়া হবে না আপনি যদি পডে আয়াতুল কুরসি সুরা ২৫৫ সবগুলো ইনশাল্লাহ আপনার পথে থাকবে না কেউ আপনাকে নিষেধ করবে না এছাড়া আরও একটা হাদিস আছে মোস্তাদ আল্লাহ হাকিমে হাদিস নাম্বার দুই যদি কেউ পাঠ করে সুরা কাহাব শুক্রবারে সে একটা আলো পাবে যেটা তার সাথে থাকবে পরের শুক্রবার পর্যন্ত এরকম আরও অনেক হাদিস আছে যেখানে আমাদের নবী বলেছেন যে কিছু বিশেষ গুরুত্ব রয়েছে আমি এখানে কয়েকটা বলছি বলেছেন এটা আছে খন্ড নম্বর অফ সালা এক হাজার সাতশো সাতান্ন যদি তুমি পাঠ করো দুটো সুরা সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তুমি পাবে দুটো মেঘ বা দুটা চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক এরা পুনরুত্থানের দিবসে তোমার পক্ষ নিয়ে মধ্যস্থতা করবে এই হচ্ছে কোরআনের কিছু আয়াত এবং সুরা নবী যেগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এগুলো উপকারী দুর্ভাগ্যজনক এটা বাস্তব নিয়ে এমন অনেক মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে পবিত্র কোরআনকে শ্রদ্ধা করে কিভাবে ধরতে হবে কোথায় রাখব ঠিক জায়গায় রাখতে হবে ঢেকে রাখব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন কোরআনে বর্ণিত আইনগুলো প্রয়োগের ব্যাপারটা আসে নিজের জীবনের প্রয়োগের প্রশ্ন আসে তখন অনেকেই অবহেলা করে এখন বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের প্রতি শুধু বাইরে থেকে শ্রদ্ধা জানানো নাকি পবিত্র কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করা পবিত্র কোরআনকে সম্মান করার কথা যদি বলেন বাইরে থেকে শ্রদ্ধা এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কোরআনের অর্থ বুঝে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ দুটোই গুরুত্বপূর্ণ মুসলিমরা পবিত্র কোরআনকে সম্মান করবে যতখানি সম্ভব হয় এছাড়া কোরআন অর্থ বুঝে পড়ব আর সেই নির্দেশগুলো প্রয়োগ করব যেগুলো আল্লাতাল আমাদেরকে দিয়েছেন তবে দুঃখের কথা কিছু মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে শ্রদ্ধা করে তারা শ্রদ্ধা করে শুধু লোক দেখানো কিন্তু যে কারণে কোরআন নাজিল হয়েছে সেই নির্দেশগুলো প্রয়োগ করে না এতে উদ্দেশ্য পূরণ হয় না যেমন ধরেন অনেক মুসলিম আছে যারা কোরআন শরীফ রাখে শেলফের একেবারে উপরে কোরআন থেকে সবার উপরে তারা কোরআনকে এত উপরে রাখে যে তাতে ধুলা জমে যায় কেউ কোরআন পড়তে চাইলে দশবার চিন্তা করবে বইটা তো অনেক উপরে আছে পেরে আনা খুব কঠিন পবিত্র কোরআন এমন একটা বই যেটা হবে আপনার দৈনন্দিন জীবনে পথনির্দেশ কোরআন থাকবে হাতের কাছে এমন গাইডের মতো যেটা প্রতিদিন দরকার হয় এমন শিল্পে রাখা উচিত যেখান থেকে সহজে বের করা যায় যাতে করে প্রয়োজন হলেই শিল্প থেকে বইটা বের করতে পারেন এভাবে পবিত্র কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে গাইড বানাতে হবে এছাড়াও কিছু মানুষ কোরআনকে অনেক শক্ত করে বেঁধে রাখে সিল্কের কাপড় দিয়ে আর সবার উপরে রাখে যদি কারো হাতে সামান্য কিছু সময় থাকে হয়তো দশ মিনিট সে তখন কোরআন পড়ার কথা চিন্তা করবে না কারণ কোরআন পেড়ে আনতে হবে বাঁধন খুলতে হবে আবার শক্ত করে তাকে বাঁধতে হবে সিল্ক কাপড় এই কাজেই সময় লাগবে দশ মিনিট তাই সে ভাববে যে এখন আর কোরআন পড়ার দরকার কি এটা থাকবে হাতের কাছে যাতে করে যখনই আপনার মনে হবে যেন সহজে করে নিতে পারেন অনেক মুসলিম কোরআন ধরার আগে হাজার বার চিন্তা করে যেন কোরআন শরীফ একটা আরডিএক্স বোম ধরলেই ফাটবে হাজার বার চিন্তা করে অজু কি আছে কোন সমস্যা হবে কোরআন কি ধরা যাবে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন পড়া যাবে কিনা ভ্রমণ করার সময় কি পড়া যাবে পায়ে জুতো পরে করেন পড়ছেন এটা তো হারাম এগুলো তারা কোথেকে পায় কোন হাদিস বা কোরনের কোন আয়াত যে পায়ে জুতো পরে কোরণ পড়া যাবে না এতে উদ্দেশ্যটা পূরণ হয় না কোরণ হবে মুসলিমদের দৈনন্দিন জীবনে গাইড থাকবে হাতের কাছে আর আপনি যখনই সুযোগ পাবেন পবিত্র কোরআন পড়বেন এটা আপনারা প্রায় দেখবেন যদি মধ্যপ্রাচ্যের কোন একটা মসজিদে যান সেখানে কেউ যদি নামাজ পড়তে মসজিদে যায় আর হাতে সময় থাকে নষ্ট করানোর সময়টা কোরআনের একটা কপি বের করে নিয়ে পড়া শুরু করে সেখানে দেখবেন যারা আগে আসে বেশিরভাগই কোরআন পড়ে কিন্তু উপমহাদেশের মসজিদগুলোতে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ সামান্য কিছু লোককে কোরআন পড়তে দেখবেন আপনারা হয়তো সামনের কাতারে আর দ্বিতীয় কাতার যদি কেউ কোরআন পড়ে অন্যরা তখন তাকে থামিয়ে দেবে কোরআনকে এটা হারাম এগুলো সবই লোক দেখানো শ্রদ্ধা বাইরে থেকে শ্রদ্ধা পবিত্র কোরআন কিন্তু এই কারণে নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে মানব জাতির দেশ হিসেবে আমরা যখনই সুযোগ পাবো কোরআন পড়ব আর আমার একটা ঘটনা মনে পড়লো যে মধ্যপ্রাচ্যের দেশে একবার এক কারি ভারতীয় তিনি গেছেন সৌদি আরবে ভ্রমণের জন্য আর যেহেতু তিনি খুব ভালো কারী তাকে মাগরীবের নামাজ পড়াতে বলা হলো সেই কারি নামাজের মধ্যে পড়তে লাগলেন সুরা ফাতিহা তারপর সুরা ইস্যুফ আর তার কণ্ঠ খুবই সুন্দর খুব সুরেলা তাজয়েদ আছে আলহামদুলিল্লাহ তিনি যখন নামাজ শেষ করলেন তখন দেখলেন একজন আরব হাসছেন সে ভারতীয় কারী তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার কিরাত পছন্দ হয়নি না আপনার কিরাত খুবই সুন্দর তবে আমি ভাবছি যে নামাজের মধ্যে আপনি ইউসুফ আলাইসাল্লামকে কুয়ায় যে ফেলে দিলেন কিন্তু নামাজ শেষে ওনাকে আর কুঁয়া থেকে তুলে আনলেন না কেন আসলে ব্যাপারটা হচ্ছে যে কোরআন পাঠ করেছেন সুরা ইউসুফ কিন্তু অর্থটা তিনি বুঝতে পারেননি ইসব আল ইসলামকে কুঁয়ায় ফেলে দিলেন কিন্তু নামাজ শেষ করার আগে কুয়া থেকে তাই এটা গুরুত্বপূর্ণ কোরআনকে শ্রদ্ধা করব। এটাও গুরুত্বপূর্ণ শ্রদ্ধা করা উচিত তবে আসল কথা হচ্ছে অর্থ বুঝে কোরআন পড়েন আর দৈনন্দিন জীবনে এই নির্দেশগুলো প্রয়োগ করেন এটা সবচেয়ে ভাল। আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ড জাকির যদিও এ কথাটা সত্যি যে ইসলাম হল একটা সার্বজনীন ধর্ম মানবতার জন্য এই ধর্ম অনেক মুসলিম আর পাশাপাশি অমুসলিমদের মধ্যেও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য আপনি কি বুঝিয়ে বলবেন এটা কি শুধু মুসলিমদের জন্য অনেক মানুষের এরকম ভুলধারণা আছে আপনি ঠিকই বলেছেন অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য সত্যি বলতে কোরআনে কোথাও বলা হয়নি এটা নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য বরং পবিত্র এই কিতাব দেওয়া হচ্ছে তোমাকে নবী মোহাম্মদ সাল্লামকে যাতে তুমি মানব বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোকে এখানে এরকম বলা হয়নি যে যাতে বের করে আনতে পারো মুসলিমদের অন্ধকার থেকে আলোকে বের করে আনতে পারে মানবজাতিকে অন্ধকার থেকে আলোকে করণা আরও আছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বা এটা মানবজাতির জন্য একটা বার্তা যাতে এটা দ্বারা তার সতর্ক হয়ে যায় যেন জানতে পারে আল্লাহ কেবল একজন বোধ শক্তিসম্পন্নরা যেন উপদেশ গ্রহণ করে বলা হয়েছে এই বার্তা মানবজাতির জন্য শুধু মুসলিম বা আরবদের জন্য নয় করণা আরও বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো এই রমজান মাসে পবিত্র করণ অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারি হিসেবে সৎ স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে এছাড়া আরও বলা হয়েছে আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী মোহামসুল্লা যাতে তুমি মানবজাতিকে জাতিকে পথ নির্দেশনা দিতে পারো এখানে বলা হয়নি যে নির্দেশনা দেবে শুধুমাত্র মুসলিম বা আরবদের পুরো মানব জাতিকে আর কেবল মানবজাতির প্রতি রহমত হিসেবে বিশ্ব প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে এরকম কথা আবার আছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত আঠাশ আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জাতির প্রতি দাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ এখনও সেটা জানে না তাহলে কোরআন সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি এসেছেন পুরো মানব জাতির জন্য আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগল তাহলে এভাবে বলা যায় যে প্রত্যেকেই বেশ কিছু সুযোগ পাবে আর কোনো অজুহাত নেই অবশ্যই আশা করি সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা ইনশাল বিরতিসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 শুধু একটি রাস্তা যে রাস্তা মোহান আল্লাহ কে পছন্দ সেই বদরুদ্দু জান্ন যার উপর খাটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু পিস টিভি বাংলায় দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আর আজকে আমাদের আলোচনার টপিক হল রমজান পবিত্র কোরআনের মাস পর্ব দুই আসসালামাইকুম আসসালাম রহমতুল্লা এখন আরবি কোরআন থেকে ইংরেজি ভাষায় যে অনুবাদগুলো তার মধ্যে আপনার মতে কোনগুলোর কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন পবিত্র কোরআনের অনেক ইংরেজি অনুবাদ আছে আমি আগেও বলেছি পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতে পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে আর যদি ইংরেজি অনুবাদের কথা বলেন আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে পবিত্রকরণের পঞ্চাশটারও বেশি অনুবাদ রয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষায় সবচেয়ে ভালো সামগ্রিকভাবে সবগুলো ইংরেজি অনুবাদের মধ্যে এরকম কয়েকটা তার মধ্যে একটা সহি ইন্টারন্যাশনাল এ হচ্ছে কপি এটা সহি ইন্টারন্যাশনাল এটা অনুবাদ করা হয়েছে মাত্র কয়েক বছর আগে এটা অনুবাদ করেছেন তিনজন আমেরিকান মহিলা তারা ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তারা আগের অনুবাদের রেফারেন্স দিয়েছেন আর এটা খুব ভালো অনুবাদ তবে একটা কথা মনে করিয়ে দেয় পবিত্র কোরণের কোনো অনুবাদী পুরোপুরি আল্লাহ সাল তালার বাণীর মতো হবে না কারণ অনুবাদটা করেছে কোন একজন মানুষ কোনো অনুবাদী ভুল ত্রুটি থেকে মুক্ত না একটাও না অনুবাদটা কোরনের আসল অর্থের কাছাকাছি আসতে পারে কিন্তু যেহেতু অনুবাদটা করেছে কোনো একজন মানুষ তাই সেটা কোনো মতেই অরিজিনাল আরবি কোরআনের কাছাকাছি আসতে পারবে না তবে ইংরেজিতে কোরআনের যে অনুবাদগুলো আছে সহ ইন্টারন্যাশনাল তার মধ্যে একটা ভালো অনুবাদ এই অনুবাদটা বেশ ভালো আলহামদুলিল্লাহ তবে এ কথা আগেও বলেছে অনুবাদগুলো ভুল মুক্ত নয় আরেকটা অনুবাদ এটাও সব মিলিয়ে ভালো আমিও সুপারিশ করব পবিত্র কোরণের এই অনুবাদটা করেছেন আবদুল্লা ইসুফ আলী আবদুল্লা ইসুফ আলী প্রায় চল্লিশ বছর ধরে কোরণের এই অনুবাদ করেছেন আর যদি কোনো অমুসলিমকে অনুবাদ সহ কোরআন দিতে চান তাহলে অনুবাদটা সব মিলিয়ে ভালো এখানে ব্যাখ্যা আছে ফোটনোট আছে আর এর ভাষাটা একটু প্রাচীন ধাঁচের মানে প্রাচীন ইংরেজি ধি ধাও ই অনেকে হয়তো পছন্দ করবে না তবে এটা আরবির সাথে অনেক সংগতিপূর্ণ কারণ আরবি এমন একটা ভাষা যেখানে আপনি পাবেন দুটো লিঙ্গ পুরুষ আর স্ত্রী আর বচন হচ্ছে তিনটা এক বচন দুই বহু বচন ইংরেজি ভাষায় আমি যদি বলি ইউ পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ইউ হোক সেখানে একজন অথবা হোক দুইজন অথবা দুজনের বেশি তারপরে বলব ইউ ছয়টা পরিস্থিতি আলাদা একজন দুইজন বা অনেকজন অথবা পুরুষ মহিলা আমি এখানে বলব ইউ তবে আরবিতে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে বলবো এরকম আন্তা আর মহিলাদের জন্য এক বচন হলে আন্তি একইভাবে পুরুষ মহিলার দ্বিবচনটা হবে আলাদা তারপর পুরুষ আর মহিলার বহু হবে আলাদা ছয়টা আলাদা তুমি এই প্রাচীন ইংরেজি এখানে দেখবে নিউ এর বদলে ই ধি ধাও এই শব্দগুলো কাছাকাছি আরবি সাথে মেলে এ ভাষা অভ্যস্ত না হলে কিছুটা সমস্যায় পড়তে পারেন একটু কঠিন তবে কিছু লোক আবদুল্লাহ ইসবালের এই অনুবাদকে আরও সহজ করেছেন তারা এই ই দাও দিয়ে সেগুলোকে করেছেন ইউ ইত্যাদি তবে সামগ্রিকভাবে এই অনুবাদটা খুব ভালো কিন্তু এখানেও কিছু ভুল ত্রুটি আছে বেশ মোটা দাগের ভুল আপনাকে সাবধান থাকতে হবে ভুলগুলো বেশ মোটা দাগের তবে এই ভুলগুলো বাদে আগেও বলেছি যে এই বেশ পুরনো অনুবাদ এটা আর এটা খুব জনপ্রিয় একটা অনুবাদ এই অনুবাদটার হয়তো কয়েক লক্ষ কপি বের করা হয়েছে আবদুল্লা ইউসুফ আলীর এগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে যেহেতু এই অনুবাদটা জনপ্রিয়তা এটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো অনুবাদ ভুলগুলোর ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা একটা ভালো অনুবাদ পবিত্র কোরআনের করেছেন তাকিউদ্দিন হেলা আলী আর খান এই অনুবাদটা আমি সুপারিশ করব মুসলিমদের জন্য মুসলিমদের জন্য সুপারিশ করবো না কারণ এখানে অনেক ব্র্যাকেট আছে আর এটা মুসলিমদের জন্য ভালো কারণ এখানে ফুটনোটে প্রায় তারা বিভিন্ন রেফারেন্স দিয়েছেন যেমন সোহি বুখারি সোহি মুসলিম এতে করে মুসলিমরা ভালোভাবে করেন বুঝতে পারবেন মুসলিমদের জন্য যেহেতু এখানে ব্র্যাকেট আর অনেক ব্যাখ্যা আছে তাই এটা দেওয়ার সময় ফলপ্রসূ হবে না আমার মত অনুযায়ী আরও একটা অনুবাদ আছে ভালো এটা করেছেন আব্দুল মজিদ দরিয়াবাদী মোট চারটা খণ্ড এর একটা বিশেষত্ব হচ্ছে এটা কম্পারিটিভ রিলিজনের জন্য ভালো এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে বাইবেল এবং ইসলাম বাদে অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে আরেকটা অনুবাদ যেটা বেশ ভালো এটা করেছেন মোহাম্মদ আসাদ এটা খুব লজিক্যাল একটা অনুবাদ প্রায় উদ্ধতি দিয়েছেন জামাকশারী আল কাশাফের তবে মাঝে মধ্যে একটু বাড়িয়েই বলেছেন সবকিছুই যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন কি অলৌকিক কাজেও তাই একটু সাবধান থাকবেন এটা বাদে অনুবাদটার যুক্তিগুলো বেশ সুন্দর তবে সাবধান থাকবেন আগেও বলেছি কোনো অনুবাদ ভুল ত্রুটির উর্ধে না আরও একটা ইংরেজি অনুবাদ আছে এটা করেছেন মার্মাদুক পিকথাল তিনি একজন ব্রিটিশ এটা শুধু অনুবাদ কোনোরকম ব্যাখ্যা বা ফুটনোট নেই আরও একটা অনুবাদ করেছেন টিভি আরভিং এটা হলো আমেরিকান অনুবাদ আমেরিকান ইংরেজি পড়লে এই অনুবাদ ভালো টিভি আরভিং এর যদি কাব্যিক অনুবাদ পড়তে চান তাহলে আর্থার আরবের অনুবাদ তিনি অমুসলিম তবে অনুবাদটা বেশ কাব্যিক কোরআনের এই অনুবাদগুলো সরাসরি ইংরেজি করা হয়েছে আরবি থেকে এরকম আরও অনেক অনুবাদ আছে অনেক আরো কিছু অনুবাদ যেগুলো প্রথমে করা হয়েছে আরবি থেকে অন্য ভাষা যেমন উর্দু তারপরে ইংরেজিতে এরকম একটা করেছেন মৌলানা আবুল আল্লা মাদুদি এটাকে বলা হয় তা ফেমুল কোরআন এটা বেশ ভালো একটা অনুবাদ মোট ছয়টা খণ্ড নতুন এডিশনে খণ্ড আরও বেশি আর বিশেষ করে নতুন অনুবাদ উর্দু থেকে ইংরেজি করেছেন জাফর ইসা কানসারি এটার মান বেশ ভালো দৃষ্টিভঙ্গিও আলাদা এখানে পবিত্র কোরআনকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে আমি আরেকটা অনুবাদের কথা বলবো এটা অনুবাদ করেছেন আরবি থেকে উর্দুতে তারপর ইংরেজিতে করেছেন মাওলানার শামসপির জাদা এখানে মোট তিনটা খণ্ড দায়াতুল কোরআন এ হল একটা গুরুত্বপূর্ণ অনুবাদ মনে হয় আমি এখানে দশটার কথা বলেছি আমাদের কাছে পঞ্চাশটারও বেশি ইংরেজি অনুবাদ আছে আর বাজারে হয়তো আরও বেশি পাওয়া যাবে আমাদের দর্শকরা চাইলে এই সব অনুবাদগুলো একবার পড়ে দেখতে পারেন সুবাহ এই পর্বে আমরা তো একটা বুক রিভিউ করে ফেললাম অসাধারণ ডক্টর জাকির এখন পবিত্র কোরআন অর্থ বুঝে পড়া এই ব্যাপারে আপনি আমাদের পিস টিভির দর্শক ভাইবন্দের কি কী উপদেশ দেবেন এ ব্যাপারে আমি আগেও বলেছি আর এটা প্রমাণও করেছি যে আমাদের উচিত অর্থ বুঝে কোরআন পড়া তবে আমরা যখন কোরআন পড়ি সে সময় দুই ভাবে যে কোনো অনুবাদ পড়লে এটা করা যায় মূল ভাষায় অথবা কোনো অনুবাদ অন্যটা তাদাবুরে কোরআন কোরনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা করা আল্লাহ পবিত্রকরণে বলেছিলেন সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বিরাশি তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না যদি এটা আল্লা ব্যতীত কারো কাছ থেকে আসত তাহলে এখানে অনেক অসঙ্গতি থাকত এখানে পবিত্রকরণ বলছে আফলা তারা কি কোরনের অর্থ নিয়ে ভাবনা করে না তাহলে একটা তাজাক্কুরে কোরআন তার মানে পবিত্রকরণ পাঠ করা আপনি কোরআনের যে কোনো অনুবাদ নিয়ে এটা করতে পারেন কোরআনের ধারণা সম্পর্কে জানতে পারবেন অন্যটা তাদাবুরে কোরআন কোরআনের অনুবাদ পড়লে এর সামান্য অংশ পূরণ করতে পারবেন কোরআনের আয়াতের অর্থ নিয়ে গবেষণা করতে গেলে আরবি ভাষা জানাটা গুরুত্বপূর্ণ একজন লোক বলতে পারে যে আমি করেছি একশো পার্সেন্ট তাজাক্কুরে কোরআন আমি কোরআন পড়েছি হ্যাঁ ঠিক আছে বলতে পারে তবে কেউ বলতে পারবে না অর্থ নিয়ে একশো গবেষণা করেছি কেউ বলতে পারবে না কারণ কোরআন এমন একটা বই এটা আপনি যতবারই পড়েন না কেন ক্লান্ত হবেন না অন্য যে কোনো বই বইটা ভালো হলে হয়তো পড়বেন দুইবার বা তিনবার অথবা আট দশ বার পড়বেন তার বেশি না কিন্তু কোরআন যদি হাজারবারও পড়েন তারপর যদি আরেকবার পড়েন জ্ঞানাহরণ করবেন এটা জ্ঞানের সমুদ্র অনেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন পবিত্র পবিত্রকোরণের একটা কপি প্রত্যেক মুসলিমের বাসাতেই থাকা উচিত যদি সে আরবি ভাষা বুঝতে না পারে তাহলে কোরআনের সেই ভাষার অনুবাদ সে রাখবে যেটা সে সবচেয়ে ভালো বোঝে যদি ইংরেজি ভালো বোঝে ইংরেজি কোরআনের অনুবাদ রাখবে যদি ফ্রেঞ্চ ভালো বোঝে তাহলে ফ্রেঞ্চ ভাষার অনুবাদ রাখবে যদি জার্মান ভালো বোঝে জার্মান অনুবাদ রাখবে আর বাংলা ভালো বুঝলে রাখবে বাংলা যে ভাষাটা সে ভাল বোঝে সেই ভাষায় প্রত্যেক মুসলিমের ঘরে অনুবাদ থাকা উচিত এই বই পবিত্র কোরআন আপনি কাউকে উপহার দিতে পারেন হতে পারে আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজন হতে পারে এটা কোনো বিয়ের উপহার নতুন পরিচিত কাউকে উপহার দিতে পারেন যে কোনো অনুষ্ঠানে পবিত্রক্রণ হচ্ছে শ্রেষ্ঠ উপহার এটা অমুসলিমদের জন্য শ্রেষ্ঠ উপহার অমুসলিমদের উপহার দিতে পারেন কোরনের কপি এটা শ্রেষ্ঠ উপহার এটা হবে তার জীবনের পথনির্দেশ এমনকি বাবা মা তাদের সন্তানকে উপহার দিতে পারে কোরনের একটা কপি শুধু উপহার নয় কোরআন বুঝতেও সাহায্য করবে এটা বেশ গুরুত্বপূর্ণ বাবা মা যদি তাদের সন্তানকে ছোটবেলাতে আরবি ভাষা শেখাতে পারে তাহলে তারা পবিত্র কোরআন বুঝতে পারবে সরাসরি সন্তানের জন্য এটাই শ্রেষ্ঠ উপহার আমাদের বাবা মা এটার গুরুত্ব বুঝতে পারেননি যে আমরা আরবি ভাষা শিখব এখন তো সে ব্যাপারে কথা বলছি তাহলে আরবি ভাষা জানাটা বেশ গুরুত্বপূর্ণ আর সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এখানে আমরা তিন বছর বয়স থেকেই শেখাচ্ছি আরবি ভাষা শেখাচ্ছি ইংরেজি এবং আরবি আমরা শেখাই এ ফর অ্যাপেল এছাড়াও এভাবে ইংরেজি এবং আরবি একসাথে আর আলহামদুলিল্লাহ যখন তারা পৌঁছে ক্লাস থ্রি ফোর ফাইভ আলহামদুলিল্লাহ তারা কোরআন বুঝতে পারে সরাসরি কোরআন এক আরবি বুঝতে পারে আর আমার তিন ছেলে মেয়ে আমার ছেলের বয়স এখন প্রায় সাড়ে বারো বছর এক মেয়ে সাড়ে দশ বছর আরেক মেয়ের বয়স আট বছর আলহামদুলিল্লাহ সবাই কথা বলতে পারে লুগা ফোসায় তারা কোরনের সব আয়াত পাঠ করতে পারে আলহামদুলিল্লাহ আর তারা সরাসরি সেগুলো অনুবাদও করতে পারে আলহামদুলিল্লাহ আমার ছেলে কোরআন প্রায় খতম দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ তার কেরাত খুবই ভালো আমাদের চেয়েদের অবস্থা অনেক ভালো সন্তানের জন্য বাবা মায়ের দেয়া শ্রেষ্ঠ উপহার এই পবিত্র কোরআন আর তাদের ছোটবেলাতে শেখাবে আরবি ভাষা যাতে করে তারা আল্লাহর সর্বশেষ চূড়ান্ত কিতাব বুঝতে পারে সরাসরি আর আমরা এই ব্যাপারে খেয়াল রাখব কোন অফিসে যখন আপনার কর্মচারীরা অফিসে এসে পৌঁছায় তারা যেন কোরআন পাঠ করে আমাদের সবগুলো প্রতিষ্ঠানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে বা স্কুলে এটা বাধ্যতামূলক যে কর্মচারীরা যখন অফিসে আসবে ভেতরে আসতে হলে তাদের কার্ড পঞ্চ করতে হবে এভাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে এরপরে তারা সবাই অন্তত পক্ষে পনেরো মিনিট কোরআন পড়বে সে অনুবাদ লোকে ভাবতে পারে আমাদের কয়েকশো কর্মচারী কয়েকশো কর্মচারী প্রত্যেক দিন পনেরো মিনিট হাজার হাজার ডলার লস হচ্ছে আসলে উপকারই হচ্ছে হোক সেটা কোনো ব্যবসা অথবা কোনো প্রতিষ্ঠান আপনার কর্মচারীরা সৎ হবে আর যদি এটা করেন তাহলে ভালো হবে ফলফলটাও ভালো পাবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলিমের খেয়াল রাখা উচিত যে কর্মক্ষেত্রে কোরআন পাঠ বাধ্যতামূলক পরিবারের মধ্যে প্রত্যেক দিন কোরআন পাঠ করার চেষ্টা করবেন হতে পারে নামাজের পরে অথবা এশের নামাজের পরে যখন সুবিধা হয় যখন বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে হবে তখন একজন কোরআন শরীফ পাঠ করতে পারে আরেকজন অনুবাদ পড়ে শোনাবে যাতে করে পুরো পরিবার একসাথে কোরআন শিখতে পারে এভাবে পরিবারের সবাই उत्साहित कुरान बोझारल्पर्कार्लमर डी मुस्लिम মহানি তো সর্বশ্রেষ্ঠ বান कर््यकरी भा कुरान हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देखुरान आलोक প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় আমাদের এই পর্বের দ্বিতীয় অংশটা শুরু করব সেটা হলো দর্শকদের করা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা সেগুলো হবে টপিকের উপর রমজান পবিত্র কোরআনের মাস আর এটা দ্বিতীয় পর্ব তাহলে ড জাকির প্রথম প্রশ্ন দর্শকদের কাছ থেকে যে সেই সব লোকদের কী হবে যারা তাড়াতাড়ি আরবিতে কোরআন পড়তে পারে না এমনকি তারা সঠিক আর শুদ্ধভাবেও পবিত্র কোরআন পাঠ করতে পারে না যেমন তাজউ বা সঠিক থাকে না এমন লোকদের আপনি কি বলবেন এমন লোকের কথা যদি বলেন যারা ভালো করে কোরআন পড়তে না তাজউদ্দ সঠিক থাকে না এমন বিভিন্ন সমস্যা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর এক বুক অফ সালাহ নম্বর এক হাজার আমাদের নবী বলেছেন যদি কেউ কোরআন পাঠ করে সঠিকভাবে সঠিক তাজুদের সাথে তখন ফেরিস্তাগণ তার সাথে থাকবে কিন্তু যদি কেউ কোরআন পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ে সে পাবে দ্বিগুণ পুরস্কার এখানে ব্যাখ্যা করা হয়েছে একটা পুরস্কার কোরআন পাঠের জন্য আরেকটা সমস্যায় পড়ার জন্য তাহলে যে কোরআন পড়তে পারে না সে যদি তারপরও কষ্ট করে কোরআন পাঠ করে তাহলে ইনশাল্লাহ সে দ্বিগুণ পুরস্কার পাবে এ হল ইসলাম মাসাল্লা যত কষ্ট করবেন তত পুরস্কার পাবেন ইনশাল্লা ইনশাল্লাহ পরের প্রশ্ন কিছু মুসলিম এই রমজান মাসে বারবার পবিত্র কোরআন পাঠ করে এবং তারা কোরআন সম্পূর্ণ কোরআন পাঠ করে অনেকবার এখন একজন মুসলিম এভাবে কতবার কোরআন খতম দিতে পারবেন রমজান মাসে যত বেশি কোরআন পাঠ করবেন তত উপকার পাবেন আলহামদুলিল্লাহ নবীও সুপারিশ করেছেন তবে সব কিছুরই সীমা আছে বেশি করা ভালো তবে বাড়াবাড়ি ভালো না আমাদের নবীর একটা হাদিস আছে বুখারিতে খণ্ড নাম্বার ৬ হাদিস নাম্বার পাঁচ হাজার চুয়ান্ন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন একবার একজন সাহাবাত তাকে জিজ্ঞেস করলেন যে আমি কতবার কোরআন পড়ব নবী বললেন যে প্রতি মাসে একবার পুরো কোরআন পাঠ করবে সাহাবা বললেন আমি তো আরও বেশি পড়তে পারি তখন নবী বললেন প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করো। আর সাহাবিগণ সাধারণত এটাই করতেন তারা প্রতি সপ্তাহে একবার পুরো কোরআন পাঠ করতেন সেই কারণে কোরআনকে ভাগ করা হয়েছে সাতটা মঞ্জিলে আর প্রত্যেক মঞ্জিলে রয়েছে চার পাড়ার চেয়ে সামান্য একটু বেশি কোরআনকে বিভক্ত করে হয়েছে তিরিশ পাড়ায় যদি আপনি প্রত্যেকদিন দিন এক পাড়া কোরআন পড়তে পারেন এক মাসে পুরোকরণ পাঠ করবেন এটা সাধারণত সুপারিশ করা হয়েছে যদি বেশি পড়তে চান তাহলে প্রতি সপ্তাহে একবার পুরোকরণ পাঠ করেন আলহামদুলিল্লাহ তবে নবী সতর্ক করে দিয়েছেন এটা আছে থিরমেজিতে সুনানাল তিরমিজি হাদিস নাম্বার দুই নবী বলেছেন যদি কেউ তিন দিনের কম সময়ে কোরআন খতম দেয় সে আসলে কোরআন বোঝেইনি। তার মানে তিন দিনের কম সময় পুরো কোরআন পড়লে এত দ্রুত পড়লে আপনি কোরআন অর্থ বুঝতে পারবেন না ব্যাপারটা তখন হয়ে যাবে প্যারেড ফ্যাশনের মতো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি কোনো লাভ নেই যদি আরবি ভাষা বোঝেন এত তাড়াতাড়ি পড়লে আপনি কিছু বুঝবেন না তাই এটা গুরুত্বপূর্ণ যখন কোরআন পাঠ করবেন আপনারা তখন এর অর্থ বুঝবেন এ হাদিসটা আছে তিরমিজিতে এ হাদিস নাম্বার দুই বলা হয়েছে যদি তিন দিনের কম সময়ে কোরআন খতম দাও তাহলে কোরআন বুঝতে পারো নি তোমরা এখানে সময়ের কথা বলছে যে তিন দিন বা তার বেশি কম হতে পারবে না এখানে আরও একটা কথা বলা হয়েছে যে শুধু পাঠ করা গুরুত্বপূর্ণ নয় অর্থ বোঝাটাও সমান গুরুত্বপূর্ণ সেজন্য আমি সবসময় বলি আরবিতে পড়ার পাশাপাশি কোরআনের অনুবাদও পড়েন রমজান মাসে দুইবার কোরআন খতম দেওয়ার বদলে একবার পুরো কোরআন পাঠ করেন একবার অনুবাদ পড়েন যদি আরবি ভাষা না জানেন চারবার খতম দেওয়ার বদলে দুইবার পড়েন আরবিতে আর দুইবার ভাষায় অনুবাদটা যেটা সবচেয়ে ভালো বোঝেন তাই আমরা পড়ার পাশাপাশি বোঝার চেষ্টা করব আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদের আর সেই নির্দেশগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করব তাই সবচেয়ে ভালো আর আমাদের নবী বলেছেন কোরআন যত পাঠ করবে তত ভালো আর সময়টা কমপক্ষে তিন দিন তাহলে এক মাসে দশবারের বেশি কোরআন খতম দিতে পারবেন না যদি রমজান মাসে কোরন পড়েন তবে কমন প্র্যাকটিস ছিল সাহাবিগণ সাত দিনে একবার করুন খতম দিতেন এভাবে চারবার খতম দিতে পারবেন আপনারা অথবা এক মাসে একবার এভাবে করলেও সেটা ভালো আশা ধন্যবাদ ড জাকির এবারে পরের প্রশ্ন এটাও করেছেন আমাদের একজন দর্শক পবিত্র কোরআনের সবচেয়ে ভালো আরবি তাফসির কোনটা যেটা ইংরেজিতে সঠিকভাবে অনুবাদ করা হয়েছে আপনি যদি আরবিতে কোরনের তাফসিরের কথা বলেন এরকম অনেক তাফসির আছে আরবিতে এরকম খুব বিখ্যাত দুটো বিভিন্ন রকম আরবি তাফসিরের মধ্যে একটা লিখেছেন তাবরি আর অন্যটা ইবনে কাসির এছাড়াও অনেক তাফসির আছে যেমন ধরেন কুর্তুবী তারপর জামাকশারি আল কাসাফ আরও অনেক তবে বিখ্যাত দুটো হচ্ছে তাবরি আর ইবনে কাসির শুধু ইবনে কাসিরের তাপসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে অনেক প্রকাশনই বের করেছে যেমন ধরেন রিয়াদের সালাম। তাবরির তাফসিরের রচয়িতা যিনি তার পুরো নামটা হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে জারিরাতবরি তিনি জন্মগ্রহণ করেছিলেন ২২৪ হিজরি সালে আর মৃত্যু ৩১০ হিজরি সালে ছিয়াশি বছর বয়সে আর ইবনে খুজাইমার মতে তিনি বলেছেন তিনি এই কিতাব পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত আর তিনি এমন কাউকে চেনেন না যে ইবনে জারিরের চেয়ে বেশি জ্ঞানী পুরো পৃথিবী জুড়ে পবিত্র কোরআন শরীফের জ্ঞান প্রসঙ্গে আর তাপরির এই তাপশ্রী সম্পর্কেও অনেক বিশেষজ্ঞ প্রশংসা সূচক মন্তব্য করেছেন আরেকজন বিখ্যাত লোক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন এই তাফসির সম্পর্কে যে পবিত্র কোরআনের যে তাফসির পাওয়া যায় এখন এটা তার সময়ের কথা কোরআনের যেসব তাফসির পাওয়া যেত তার সময়ে সবচেয়ে ভালো তাফসির হচ্ছে ইবনে জারিরের মানে আত্তাবরি। কারণ তিনি সালাফগণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যারা পূর্বসুরী সালফিসহীন আর তিনি বিশুদ্ধ সনদ থেকে উদ্ধৃতি দিয়েছেন সনদগুলো বিশুদ্ধ সেই উৎস থেকে বলেননি যেগুলো সন্দেহজনক দ্বিধাদ্বন্দ্ব আছে এমন কিছু বলেননি যেটা হচ্ছে নতুন সংযোজন। ইসলাম তাইমিয়া সেরা এছাড়া আরো একটা বইয়ে তিনি মন্তব্য করেছেন সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে তাবরি উদ্ধৃতি দিয়েছেন সাহাবিগণের তাবাইন তবে তাবাইন আর তাবাইন অনুসারীদের আর সঠিক সনদ হাজির করেছেন স্বপ্ন উল্লেখ আছে এতে বিশেষজ্ঞগণের সুবিধা হয়েছে যারা চেক করতে পারবেন প্রত্যেক রাউইকে বর্ণনাকারীকে বিশুদ্ধতাও চেক করবেন এটাতে সাধারণ মানুষের হয়তো সুবিধা হবে না যারা আপনার আমার মতো আর তিনি বলেছেন শাইকুল ইসলাম তাই তাইমিয়া, যে সাধারণ মানুষ শুধু জানতে চায় হাদিস্টা কি সই জৈফ না মৌদু তারা হয়তো সনদের ব্যাপারে আগ্রহী হবে না তাফসির তাদের জন্য ভালো যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান আরেকটা আরবি তাফসির যেটা খুব ভালো আর খুব বিখ্যাত এটা হচ্ছে ইবনে কাসির আর এই তাফসিরের বর্ণনাকারীর নামটা তার পুরো নাম হচ্ছে আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আল দামাকশরি এনার তাফসির সুইতির মতে তিনি বলেছেন যে ইবনে কাসিরের মতো পবিত্র করোনের তাফসির আর একটাও লেখা হয়নি আপনারা যদি কাসিরের তাফসির পড়েন তিনি দিয়েছেন ক্রস রেফারেন্স করোনার অন্যান্য আয়ত বলেছেন করোনার আয়াত দিয়েই কোরনের ব্যাখ্যা করেছেন বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়েছেন সহি হাদিস আর অনেক সময় সনদ পেশ করেছেন বিশেষ করে যদিও হয় মাসনাদ আহমদ কারণ তিনি পুরো মাসনাদ আহমদ মুখস্থ করেছিলেন আপনি চেক করতে পারেন যে কথাগুলো সঠিক না বেঠিক তাহলে মার্শালটা খুব ভালো এই দুটো আর কথায় যদি এই দুটো বেশি বিখ্যাত বেশি ভালো তবে তাদের জন্য যারা বিশেষজ্ঞ জ্ঞান আহরণ করতে চান এটা সাধারণ মানুষের জন্য হয়তো ততটা উপকারী হবে না তবে ইবনে কাসির সম্পর্কে যদি বলতে হয় এটা বিশেষজ্ঞগণের জন্য ভালো যারা জ্ঞান আহরণ করতে চান পাশাপাশি সাধারণ মানুষের জন্য দুটো আমার জানামতে সবচেয়ে আল্লাহ সব জানেন আর শুধুমাত্র ইবনে কাসিরের তাফসির ইংরেজিতে অনুবাদ করা হয়েছে অনেক প্রকাশনই বের করেছে যেমন সালাম রিয়াদ থেকে খায় ড জাকির একটা ব্যাপারে জিজ্ঞাসা করি ইনাদের মধ্যে কে আগে তাবরি তাবরি ছিলেন ইবনে কাসির তিনি মৃত্যুবরণ করেছেন সাতশো চুয়াত্তর হিজড়িতে তিনি এসেছিলেন আত্মাবরির সাড়ে চারশো বছর পরে আচ্ছা এটা জানানোর জন্য অনেক ধন্যবাদ ড জাকির এবারে পরের প্রশ্ন পবিত্র কোরআন ধরার আগে অজু করাটা কি বাধ্যতামূলক অনেক মুসলিমই মনে করেন যে অজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা পবিত্রকরণের একটা আয়াত আছে সুরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ছাপ্পান্ন আয়াত সাতাত্তর থেকে আশি এখানে বলা হয়েছে যে আল্লাহ সালানোরণাবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র পবিত্রকরণের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতে হবে পবিত্রকরণ ধরার আগে তবে যদি পড়েন নজরুল কোরআন আর যদি ইবনে কাসির তাফসির পড়েন তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে আসলে এই আয়াতটা বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লোহ এটা কোরআনের মুস্তাফের কথা বলছে না কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে চার বা পাঁচ ডলার দিয়ে একশো টাকা অথবা দেড়শো টাকা তারপর ধরতে পারে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা যারা মুখ তাহলে আর মুহারিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে উঁজু থাকতে হবে এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মা পবিত্র হবে যে একেবারে নিষ্পাপ তার মানে এখন শয়তান করোনের কাছে আসতে পারবে না ধরতে পারবে না শুধুমাত্র পারবে। কথা বলছে না যদি নজরুল কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজুল কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা করলে ভালো যদি আল্লাহ আল্লাহকে ভয় করমাত্র আল্লাহ করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও অবৈধ করা হয়েছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের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 সকল তার আপন কক্ষ পথে আল্লাহ সু কি করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক হল রমজান পবিত্র কুরআনের মাস পর্ব দুই আসসালামাইকুম আসসালাম রহমতুল্লা পরের প্রশ্ন একজন লোক কি কোন অমুসলিমকে পবিত্র কোরআন দিতে পারে মানে একজন মুসলিম কোন অমুসলিমকে দিতে পারবে কিনা ভাগ মুসলিম মনে করেন পবিত্র কোরআন ধরার আগে অজু করাটা আবশ্যক এজন্যই তারা বলেন যে অমুসলিমদের পবিত্র কোরআন দেওয়া যাবে না একথা আগে বলেছে অজু করা ফরজ না আর এছাড়াও কিছু মুসলিম বলে যে ঠিক আছে কোনো অমুসলিমকে কোরআন দিতে চান আরবি কোরআন দেবেন না দেবেন কোরআনের অনুবাদ হতে পারে ইংরেজি বা ফ্রেঞ্চ বা জার্মান আমি বলি যদি কেউ এমন করতে চায় আমার কোনো আপত্তি নেই তবে আমি কোনও অমুসলিমকে অনুবাদের সাথে আরবি কোরণও দেব কারণ সেই অনুবাদক যে একজন মানুষ যদি কোনো ভুল করে তাহলে অরিজিনাল টেক্সট দেখতে পারবেন যাতে সে লোক ভুল না বোঝে যে আল্লাহ তালা ভুল করেছেন নজুবিল্লা আমি দেব আরবি কোরআন সাথে অনুবাদও দেব আর যদি আল্লাহতালা এই কারণে আমাকে দায়ী করেন যে অমুসলিমকে কোরআন দিয়েছি তাহলে সেরা মানুষদের সাথে আমি থাকব থাকব আমার নবীর সাথে কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম চিঠি লিখিয়েছেন অমুসলিম রাজাদের কাছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আমরা আল্লাহ ছাড়া করার তার সাথে কাউকে শরিক করি না নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে পবিত্রকরণের এ আয়াত দিয়ে আমাদের নবী মোহাম্মদ চিঠি লিখিয়েছেন আর পাঠিয়েছেন অমুসলিম রাজাদের কাছে তাদের অনেকেই সেই চিঠি পড়ার পরে ইসলাম গ্রহণ করেছে আবার অনেকে চিঠি ছিঁড়ে ফেলেছে আবার অনেকে সেই চিঠি পা দিয়ে মারিয়েছেন তাহলে নবী যেহেতু অমুসলিমদের কাছে কোরআনের আয়াত দিয়েছেন আমরাও দিতে পারি এছাড়াও আমি একটা প্রশ্ন করতে চাই যে বর্তমানে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ আরব আছে যারা কমটি খ্রিস্টান আপনারা এই আরব খ্রিস্টানদের কোরনের কোন অনুবাদটা দেবেন তাহলে কি আরবিতেও কোরণের অনুবাদ করবেন সবচেয়ে সেরা হচ্ছে আল্লাতাল বাণী তাই আমার মতে কোনো সমস্যা নেই আপনি একজন অমুসলিমকে অনুবাদ সহ আরবি কোরআন দিতে পারেন এটাই উচিত ধন্যবাদ ডক্টর শেষ প্রশ্ন এই শব্দটার অর্থ আসলে কি আলিফ লাম মিম যদি এরকম শব্দের অর্থের কথা বলেন আলিফ লাম মিম ইত্যাদি যদি বলেন এই শব্দগুলোকে বলা হয় মোকাত্তাত শব্দগুলোকে বলা হয় ভাঙা অক্ষর আর কোরআনের বেশ কিছু চূড়া এরকম শব্দ আছে কখনো কখনো অক্ষর থাকে মাত্র একটা যেমন সোয়াদ এটা সুরা সাদ অধ্যায় আটত্রিশ এরপর কফ সুরা কফ অধ্যায় পঞ্চাশ তারপর নুন সুরা কালাম অধ্যায় আটষট্টি কখনো থাকে দুটো অক্ষর এক জোড়া। যেমন তহা সুরে তহা অধ্যায় বিশ তা সুরা নামল অধ্যায় সাতাশ তারপর ইয়াসিন সুরা ইয়াসিন অধ্যায় ৩৬ আবার কখনো এই শব্দগুলোতে থাকে তিনটা অক্ষর করোনা এই তিন অক্ষরের কম্বিনেশন একটা আছে ছয় বার পাঁচ বার অন্যটা দুইবার তাহলে তিন অক্ষরের কম্বিনেশন আছে মোট তেরো বার একটা কম্বিনেশন হচ্ছে আলিফ লাম মিম আছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আলে ইমরান অধ্যায় তিন এরপর সুরা নম্বর উনত্রিশ তিরিশ একত্রিশ এরপর আরও একটা কম্বিনেশন আছে আলিফ লাম র এটা সুরা ইউনুসে অধ্যায় ১০। তারপর অন্য পাঁচবার এরপর আরো একটা অধ্যায় নাম্বার আটাশ এছাড়াও চারটা অক্ষরের কম্বিনেশন আছে আলিফ লাম মিম র আরো কয়েকটা পাঁচটা অক্ষরের কম্বিনেশন আছে মোট দুই বার তাহলে এক কথায় মোট পাঁচটা কম্বিনেশন একটা দুটা তিনটা চাটা পাঁচটা সব মিলিয়ে সম অনেক লোকজন ব্যাপারে বিভিন্ন কারণের কথা বলে যে এই শব্দগুলো উল্লেখ করা হয়েছে এসব কারণ নিয়ে এ পর্যন্ত অনেকগুলো বই লেখা হয়েছে অনেক বই অনেকে বলে এগুলো আল্লাহ স্নালার প্রতীক অনেকে বলেন সংক্ষেপের লেখা যেমন নুন হলো নূর তার মানে আলো কেউ বলেন এগুলো আল্লাহ সুবানার স্বাক্ষর কেউ বলেন এটা ছন্দ মেলানোর জন্য কেউ বলেন এগুলো সংখ্যাগত মান আছে কেউ বলেন এগুলো মনোযোগ আকর্ষণের জন্য নবীর মনোযোগ আকর্ষণের জন্য আর নবী অন্যদের মনোযোগ কেড়েছেন এরকম অনেক কারণ তবে আমার মতে এগুলোর মধ্যে সেরা যেটা মনে করতেন হজরত আবু বাকর রাধে আল্লাহ যেমন ধরেন আমি জানি আমাদের শরীর কি দিয়ে তৈরি আমাদের শরীরে যেসব উপাদান আছে তার সবই কম বেশি পরিমাণে পৃথিবীর মাটিতেও আছে আমি জানি মানুষের শরীরে কি কি উপাদান আছে সেগুলো বাজারে কিনতে পারবেন বাজার থেকে কিনে আনবেন সেখানে পানি দেবেন কিন্তু জীবন দিতে পারবেন না এটা সিক্রেট একইভাবে আল্লাহ সাবান এই অক্ষরগুলো ব্যবহার করেছেন আর বলেছেন আরবদের সেই সমগ্র আরবরা তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত। আরবি সাহিত্য অনেক উপরে তাই আল্লাহ বলেন আলিফ লাম মিম, কফ নুন এগুলো তোমাদের অক্ষর তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি তিনি তাদের চ্যালেঞ্জ করেছেন কোরআনের কাছাকাছি কিছু লিখতে আর এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে অনেক জায়গায় সুরাতুর অধ্যায় নম্বর বা নম্বর চৌত্রিশ যে কোরআনের মতো আরেকটা বই রচনা করো আল্লাহ কথাটা আবারও বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয় অষ্টআশি আল্লাহ বলেছেন কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করো তারপর আল্লাহ চ্যালেঞ্জটা একটু সহজ করে দিয়েছেন পবিত্রুদ অধ্যায় এগারো আয়াত তেরো যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তোমরা কোরআনের মতো দশটা রচনা করো এরপর চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ যে কোরআনের মত মাত্র একটা রচনা করো আল্লাহ আরো সহজ করে দিয়েছেন চ্যালেঞ্জটা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ ও আল্লাহ বলেছেন যে তোমাদের যদি সন্দেহ থাকে যেটা অবতীর্ণ করেছে আহ্বান করো সব সাহায্যকারী আর সাক্ষীকে যদি আল্লাহ অন্য কেউ থাকে আর যদি সত্যবাদী হোলাম কিন্তু যদি তা না পারো আর অবশ্যই কখনো করতে পারবে না তাহলে ভয় করো। যার ইন্ধন হবে মানুষ ও পাথর কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে আরবদের যারা তাদের ভাষা নিয়ে গর্ব করে এগুলো তোমাদের অক্ষর আলিফ লা তোমাদের অক্ষর দিয়ে কোরআন সৃষ্টি করেছি চ্যালেঞ্জ করেছেন তোমরা এমন সুর আলোচনা করো যেটা কিছু হলেও কোরআনের কাছাকাছি আসে এটা হলো একটা ব্যাখ্যা যেটাকে আমি সঠিক বলে মনে করি আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন আর সেই কারণে যখন এই অক্ষরগুলো পবিত্র কোরণে উল্লেখ করা হয়েছে ঠিক তারপর পবিত্র কোরআনের কিছু বৈশিষ্টের কথা সেখানে উল্লেখ করা হয়েছে তাই আমার মত অনুযায়ী পবিত্র কোরআনে এই অক্ষরগুলোর অর্থ হল এরকম আর বাকিটা আল্লাহ জানেন ডক্টর জাকির আপনাকে অনেক ধন্যবাদ জাজাক আল্লাহ খায়ের আল্লাহ তাহা যেন আপনার পুরস্কার অনেক গুণ বাড়িয়ে দেন বিশেষ করে এই পবিত্র রমজান মাসে ভাই ও বোনেরা আশা করি আজকের উত্তরগুলো শুনে আপনারা সবাই যথেষ্ট উপকৃত হয়েছেন সবাইকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন রমজান আর ডেট উইথ ডা জাকির আগামীকাল আবার দেখা হবে একই সময়ে সেদিন আমাদের আলোচনার টপিক হবে জাকাত পর্ব এক আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ الذين امنوا بنتينا فاشرنا مسلمين مؤمنين لا اله يعبدون شهونا صبر وعتق صدق يا من صبر ورتق بدموع قد اهل بالصياب واضل مسعدا لن نخلى في كل الشَّينَ <تصفيق> آمَنوا وَمِنُ الص الصالحَاتِ وَأَطَامُ الصَّلَةَ وَآتَزَّكَةَ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরভির আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে আর সময় ধারণা আছে যেহেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নাছি পিএসটিভি কে একটি আন্তর জাতি খেতি সম্পূর্ণ ইসলামিক টেলিভিশন চ্যানেল অ্যাপটি টেলিভিশন চ্যানেল কে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শوتي যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএসটিভি নাই কেন নয়ে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 जाका तो बैंक, रोड, पोस्ट कोड उ बारिंग तीन शून्य जि चार नीन शून्य शून्य शून्य आठ तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन आई सी खोड ए आर ए वाय जिबीई टा पाठ मेल करपोर्ट एट पीस टी डट टी पीज टी मानवतार समाधान মানুত ...あの সামধা